থেকে পবিত্র মাহের মাদানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মাহের মাদানের বিশেষ আলোচনা আরম্ভ করছি মাহের মাদানের এই দিনে যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আজ জাকাত অর্থাৎ জাকাতের বিধিবিধান জাকাত আদায়ের গুরুত্ব জাকাত আদায়ের ফজিলত এবং এই জাকাত যারা আদায় করে না তাদের ব্যাপারে কোরআন এবং সুন্না কি হুশিয়ারি ব্যক্ত করেছেন কি কি সম্পদের উপরে আমাদেরকে জাকাত দেওয়া ফরস এবং এই জাকাতগুলো আমরা সঠিকভাবে যদি কবুল হওয়ার যোগ্য করে কিভাবে আমরা আদায় করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা জাকাত এটি ইসলামের পাঁচটি রোকনের गुरुपूर्ण रोकन अल्लाह रसूल सलिमेंदोल अल्लाहल सलिम इंस टी रोकने पांच टी बिर शक्त इाना तब मध्य प्रथम जेटी से আল্লাহ সবানতালার তাহিদের সাক্ষ্য দেওয়া এবং মোহাম্মদ সাল্লাস্লামের রেসালতের সাক্ষ্য দেওয়া দ্বিতীয় যে বিষয়টি সেটি হল একাম সলাত কায়েম করা আর তৃতীয় যে রোকনটি সেটি হল ওয়াঈ তা ইা জাকাত আদায় করা তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে জাকাত কত গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি ইসলামের পাঁচটি রোকণের একটি গুরুত্বপূর্ণ রোকন সম্মানিত দর্শক শ্রোতা জাকাত শব্দের অর্থ হল পবিত্রতা অর্জন করা এই পবিত্রতা দুই ধরনের পবিত্রতা এক ধরনের পবিত্রতা আমাদের অন্তর্কে পবিত্র করা অন্তর্কে কৃপণতা থেকে বাখিল হওয়া থেকে এবং মানুষের প্রতি কঠোর হওয়ার থেকে নিজের অন্তরকে পবিত্র করে নেওয়া কারণ মানুষ সম্পদ খরচ করা সম্পদ অন্যকে দেওয়া টাকা পয়সা অন্যকে দিয়ে দেওয়া স্বাভাবিকভাবে মানুষ এতে অভ্যস্ত নয় মানুষ সবসময় টাকা পয়সা অর্থ সম্পদ জমা করাকে বেশি পছন্দ করে এটিকে মানুষকে নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া এটি মানুষের স্বভাবগত বিষয় নয় যে ব্যক্তি এই স্বভাবগত বিষয়ের ঊর্ধ্বে উঠে আল্লাহ রবাহ আলমিনের হুকুমকে প্রাধান্য দিবেন আল্লাহ আল্লাপাক এই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ রব আলী তার কালভকে তার অন্তরকে পবিত্র করে দেন জাকাতের মাধ্যমে যিনি জাকাত আদায়কারী তার কালব তার অন্তর পবিত্র হয়ে যায় আরেকটি বিষয় হল তার সম্পদের পবিত্রতা সম্পদ যখন পরিপূর্ণ এক বছর তার ব্যবসা বাণিজ্যের মধ্যে অথবা জমাকৃত অবস্থায় সম্পদ থাকে তখন ওই সম্পদের মধ্যে অনেকগুলো ময়লা আবর্জনা জমা হয়ে যায় যখন জাকাত আদায় করে এক বছর পরে ওই জাকাত আদায়ের মাধ্যমে ওই ব্যক্তির সম্পদগুলো ময়লা আবর্জনা থেকে একেবারে সম্পূর্ণ পরিষ্কার হয়ে পবিত্র হয়ে যায় এজন্য আল্লাহ রব্লা আলমিন এই অবাদতটির নাম রেখেছেন জাকাত সুরা আত তাওবার একশত নম্বর আয়াত এখানে আল্লাহ রব্লা আলমিনের সাত করেন খুজমিন আমি হিম সদাকাতান তুতাহ ওয়া তুজাকি হিম হের আপনি মুমিনদের থেকে সদাকা জাকাত আপনি গ্রহণ করুন এই জাকাত গ্রহণের মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করে তাদেরকে পরিশুদ্ধ করে দিন সুহান আল্লাহ এখানে আল্লাহ রব জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর বান্দাগণ মুমিনগণ পবিত্র হয়ে যাবেন পরিশুদ্ধ হয়ে যাবেন এই উদ্দেশ্যটি আল্লাপাক ব্যক্ত করেছেন আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলে দেখব কোরানে কারিমে আল্লাহ রব্হ আলমীন যেখানে নামাজের নির্দেশ দিয়েছেন সেখানে আল্লাহ রবাহ আলমিন জাকাতের নির্দেশ দিয়েছেন এরকম কোরানে করিমের সাতাশটি জায়গায় একই সাথে সলাত এবং জাকাত দুইটি একসাথে আল্লাপাক নির্দেশনা দিয়েছেন ওয়া আকিম সলাহ ওয়া আত তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো কোরআনে কারিমে আল্লাহর কোন কোনো স্থানে শুধুমাত্র সদাকা শব্দ বলে আল্লাপাক জাকাতকে বুঝিয়েছেন কোথাও কোথাও এনফাক ফি সাবির বলে আল্লাহ রবীন্দন জাকাতকে বুঝিয়েছেন জাকাত আদায়ের বড় একটি ফায়দা হল আল্লাপাক জাকাত আদায়ের দ্বারা ইমানের স্বাদ ইমানের মজা উপলব্ধি করার আল্লাপাক তৌফিক দেন এজন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন ইমান একটি অত্যন্ত মজাদার জিনিস যার ভিতরে ইমানের মজা ইমানের স্বাদ যিনি উপলব্ধি করতে পারবেন তিনি ইমান নিয়ে আমল নিয়ে তিনি অত্যন্ত আনন্দে প্রশান্তির সাথে জীবন জীবনযাপন করবেন কিন্তু ইমানের যদি স্বাদ কোনো ব্যক্তি না পায় ইমানের মজা যদি কোনো ব্যক্তি না পায় তাহলে তার কাছে আল্লাহর কোনো এবাদত পছন্দনীয় হবে না এবাদতের মধ্যে তার মন বসবে না এবাদতের প্রতি সে নিমগ্ন হতে পারবে না নবী সরসেনা বলেন তিনটি বিষয়ের প্রতি তোমরা গুরুত্ব দিবে এই তিনটি বিষয়ের দ্বারা তোমরা ইমানের স্বাদ ইমানের মজা উপলব্ধি করতে পারবে প্রথম যে বিষয়টি সেটি হল মান আবাদ আল্লাহ ওয়াহদাহ যে ব্যক্তি আল্লাহ সুবাহতালার ইবাদত করবে তাও হেদের ভিত্তিতে একত্ববাদের ভিত্তিতে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ক্ষেত্রে তিনি কখনো কোন অবস্থায় শিরিক করবেন না তার ইবাদত হবে শিরেক মুক্ত নির্বেজাল খালেস আল্লাহর জন্য আবাদত এরকম এবাদত যদি তাওহিদের ভিত্তিতে কোন ব্যক্তি করেন তাহলে তিনি ইমানের স্বাদ ইমানের মজা উপলব্ধি করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হল আলিমা আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মোধ নাই এলাহ ইহ এটির যথাযথ এলেম অর্জন করা এটি সম্পর্কে জানা এটি সম্পর্কে বুঝা অর্থাৎ লাহ ইল্লাহ কি জিনিস তওহিত কি জিনিস আল্লাহর জিনিস। এই জিনিসগুলো জানা বুঝা উপলব্ধি করা এটি যে ব্যক্তি জানতে পারবে উপলব্ধি করতে পারবেন তিনি অবশ্যই ইমানের মজা উপলব্ধি করবেন তৃতীয় যে বিষয়টি আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন ও আতা জাকাতিহি তি বাতান বিহা নাহু যে ব্যক্তি মনের খুশিতে আনন্দ চিত্তে যে ব্যক্তি তার সম্পদের জাকাতগুলো আদায় করে দেয় ওই ব্যক্তি অবশ্যই ইমানের স্বাদ ইমানের মজা তিনি উপলব্ধি করতে পারবেন সম্মানিত বায়ু বোনেরা জাকাত যদি আমরা সঠিকভাবে যথাযথভাবে আদায় না করি আল্লাহ আল্লাহরবুল এবং আল্লাহ রসুল সাল্লা অনেকগুলো আজাবের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ারি ব্যক্ত করে সতর্ক করেছেন সুরা হামিম আসার ছয় এবং সাত নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন বলেন তারাই যারা জাকাত আদায় করে না এই আয়াতে আল্লাহ রবাহ আলমিন যারা জাকাত আদায় করে না তাদেরকে মুশ্রিকিনদের অন্তর্ভুক্ত করে الله باك إخاني شطر کو كورسن سورة الطاوبار چوتيري شبنك پوانتيري شنبر آيات كريمه الله رب العالمين جاكات زرادة كورنا تا دير كوتين شاستير كتا الله باك بولن والذين يكنزون الذهب والفدت ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحما عليها في نار جهنم হা জিবাহুহম ওয়া মা হা দাম যারা জমা করে রাখে কিন্তু সঠিকভাবে তারা জাকা তাদের করে না আল্লাহাক বলেন তাদের এই সম্পদগুলোকে। গুলোকে ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে গলিয়ে সেগুলো দিয়ে তাদের কপালে তাদের দুই পার্শ্ব দেশে তাদের ফিঠের মধ্যে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আর বলা হবে ফাজুকা কুন্তুম তাক নিজুন দুনিয়াতে জাকাত আদায় না করে যে সম্পদ তুমি জমা করে রাখতে সেই সম্পদের স্বাদ সেই সম্পদের মজা তুমি এখান থেকে গ্রহণ করো এখানে আল্লাহ রব্বুল আলমিন জাকাত যারা আদায় করে না তাদের কঠিন পরিণতির কথা উল্লেখ করেছেন দর্শক শ্রোতা। আমরা দেখি নবী সাল্ল ইসলামের এতেকাল এর পরে আবু বকর রদি আল্লাহুর খেলাপথের সময় যখন কিছু মানুষ যখন জাকাত আদায় করতে অস্বীকৃতি জানালো। তখন সিদ্দিক আকবর রদি আল্লাহুতালাহু বড় বড় সাহাবিদেরকে নিয়ে পরামর্শের জন্য আহ্বান করলেন অমর ইবনে খাব রী আল্লাহ বললেন যারা জাকাত আদায় করে না তারা তো ইমানও ঠিক আছে তারা নামাজও কায়েম করে তারা সকল এবাদুৎবন্দ করেন শুধুমাত্র জাকাত আদায় করেন না এই একটিমাত্র কারণে কি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে পারব এটা কিছুতেই সম্ভব না কিন্তু আবু বকর রাদি আল্লাহ তাল্লাহু বলে উঠলেন উঠলেন্না من فرق بين الصلاه والزكاه যে ব্যক্তি সালাত এবং যাকাতকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন সালাত এবং যাকাতকে একসাথেই উল্লেখ করেছেন কোরআনে কারিমে 27 বার আর যে ব্যক্তি সালাত থেকে যাকাতকে আলাদা করে যাকাত থেকে সালাতকে আলাদা করে অর্থাৎ কোন ব্যক্তি যদি যাকাত মেনে নিল সালাত মেনে নিল না অথবা সালাত মেনে নিল যাকাত মেনে নিল না তার বিরুদ্ধে যুদ্ধ করে যাব আল্লাহর রসুলের একজন সাহাবি যতদিন পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন এই জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে তখন সকল সাহাবাই কেরাম সিদ্দিক হকবর রদিয়াল্লাহলা নহর এই সিদ্ধান্তকে সমর্থন করলেন এবং সকলে সে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধে তারা অংশগ্রহণ করলেন সম্মানিত এখানে আমরা দেখি সমস্ত সাহাবাইক রাম রদান উল্লাহি তালা আলহিমের এজমাহ ঐক্যবদ্ধ মতামত এই ব্যাপারে জাকায়াত অস্বীকারীদের বিরুদ্ধে লড়াই করা জিহাদ করা এটি বৈধ এবং ফরস তাহলে জাকাতের গুরুত্ব আমরা এখান থেকে সহজেই উপলব্ধি করতে পারি করতেন। যে কারণে করিমে জান্নাতের দাওস পাওয়ার জন্য মুমিনদের সফল হওয়ার জন্য আল্লাহ রব্বাহ আলমিন কোরআনে করিমে জাকাতের বিষয়টিকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন সুর আল মিনুনের চার নম্বর আয়াতে সজাগ এবং সতর্ক থাকতে হবে আল্লাপাক কোরআন একদম শুরুতেই তাকোয়া হাসিলের জন্য মত্তাকিন হবার জন্য আল্লাপাক জাকাতকে অন্তর্ভুক্ত করেছেন আল্লাপাক সাত করেন হুদাল্ল মু الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون متقين تو تارا جارا غائب ربطي بشاش کره غائب ربطي ايمانانه جارا نماز قائم کره ابن تادر كامي زي رزيق ديه سي شهر رزيق تهكه تارا الله رسطه خرس کره ارتا تارا زكاة داي کره تهول شماني تو بايو بنرا امرا اي ماه আমরা আমাদের সম্পদের যে জাকাতগুলো আছে সঠিকভাবে হিসাব করে আমরা এগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করি কি কি সম্পদের আমাদেরকে জাকাত দিতে হবে আমাদের নগদ টাকা পয়সা আমাদের স্বর্ণ রৌপ্য ব্যবসায়ের মালামাল এই সকল ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে হিসাব নিকাশ করে আমাদের কত টাকা জাকাত আসলো এইভাবে হিসাব করে তারপরে আমাদেরকে সঠিকভাবে জাকাত আদায় করতে হবে জাকাতের একটি নেশাব আল্লাপাক নির্ধারণ করে দিয়েছেন সেই নেশাব পরিমাণ সম্পদ যদি আমার হয় এবং শুধু এককভাবে একটি সম্পদ যদি নেশাব পরিমাণ হয় অথবা কয়েক রকমের সম্পদ মিলে যদি সেটি নেশাব পরিমাণ হয় তাহলে উভয়ভাবেই আমাদের উপরে জাকাত পরস হয়ে যাবে सम्मानित दर्शक व युवन अल्प सम्पदे सामान्य टाइम जकत है बढ़े बन तला रोप जकती ने पंचाश हजार के शुरू कर ठाट हजार भरे ये बन तला भलोमान रोप कड़ा जा ने हवारामान्य सम्पद अर्थात পঞ্চাশ ষাট হাজার টাকা কারো কাছে এক বছর জমা থাকলে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায় আমরা যাদের উপরেই এরকম নেশাব পরিমাণ সম্পদ সেটা নগদ টাকা পয়সা দিয়ে হোক বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক যেভাবেই হোক আমাদের কাছে যদি থাকে আমরা অবশ্যই এই মাহের অাদানে সেটির জাকায়াত আদায় করে দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এক্ষেত্রে আরেকটি বিষয় খুবই মনোযোগের সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা জাকাত আদায় করে থাকি কিন্তু সঠিকভাবে হিসাব নিকাশ করি না আমরা মনে করি যে আমার ব্যবসা বাণিজ্যের এই হিসাব নিকাশ বের করা এটি অত্যন্ত জটিল এটি অত্যন্ত কঠিন সুতরাং অনুমান করে ধারণা করে আমরা একটা সম্পদ একটা পরিমাণ টাকা আমরা জাকাত দিয়ে দিই কিন্তু এরকম অনুমান করে আন্দাজ করে জাকাত আদায় করলে যদি আমি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকাও জাকাত আদায় করে দিই আল্লাহ রব্লা আলমিন এই জাকাতকে কবুল করবেন না এজন্য অবশ্যই আমাদেরকে হিসাব নিকাশ করে সঠিকভাবে জাকাতের পরিমাণ নির্ধারিত করে তারপরে আমাদেরকে জাকায়াত আদায়ের জন্য চেষ্টা করতে হবে সম্মানিত বায়ু বনেরা আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে জাকাত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লাপাক কবুল করেন না সৌরা আল বাইয়ানার পাঁচ নম্বর আয়াত আল্লাপাক বলে দিয়েছেন ওমা উমিরু ইহ মুহুদ্দিন আল্লাহাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন आल्ला इबादत कर तुम्हारा खालस पा आल्ला जकाय आदाय करते गए रखते हम जो एट्टि शुदुम्रल्ला सन्तुष्टर उद्देश्य जकाय आदाय करते गए व्यापकभवे प्रचार प्रसारणा चालिए मानुष के कष्ट दिए आल्ला बान्दा के कष्ट दिए एवं निजे सूनम सुखियाती प्रचार प्रसारे उद्देश्य আমরা অনেক সময় জাকাত দিয়ে থাকি এবং দুনিয়াবি অনেক স্বার্থ আমরা জাকাতের মাধ্যমে করতে চাই যদি আমরা জাকাত আদায় করি আল্লাহ আল্লাপাক ওই জাকাতকে কবুল করবেন না এজন্য সম্মানিত বায়ু বোনেরা খালেজ আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের সম্পদের জাকাত আদায় করব এইভাবে যদি আমরা জাকাত আদায় করি পবিত্র মাহের অাদানে আমাদের যেমন গুণাসমূহের মাখেরাতের उसी माहे रमादान सीएम हासिलो सम कलुशता गुनापरा मुक्त हो जाए आल्लापायक सबाई के पवित्र माहे रमादान जे जक आल्लाक परस करित जकत के सरिया निर्धारित नियमे আমরা সঠিক ভাবে আদায় করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান والسلام عليكم ورحمه الله وبركاته